আবু হুরাই রাহদাল তাল্ল হতে বর্ণিত নবী সাল্লাহ আল্লাম বলেন আল্লাহ লুত আলাইস্লামকে মাফ করুন তিনি একটি মজবুত খুটির আশ্রয় চেয়েছিলেন